ঘোষণা দিয়ে দিচ্ছে যেই পরিমান ছুটবে এই পরিমান তুমি চিরস্থায়ী ভাবে পাবো সর্বশেষটা হলো যান চিরস্থায়ী ভাবে জিন্দি পেয়ে গেল দুনিয়ার যত মানুষ আছে মরেছে মরে যাচ্ছে এবার তো হইলো এই ধারায় অন্যান্য যে ক্ষতিগুলি হইতেছে তার জন্য জমতেছে আর দুনিয়া যেটা চলেই যাবে সেইটাকে সে নিজের ইচ্ছায় নষ্ট করে দিয়ে আল্লা করতেছে না তাসেরা একটা দুনিয়া। জমিনের মধ্যেই পরিমাণ বপন করে পরবর্তী না দুনিয়ার মধ্যে যেই পরিমাণ সুবিধা যেই পরিমাণ আরাম আয়স যেই পরিমাণ মানসম্মান সে বিস অর্জন দিবে এই বিষ অর্জন দিল এর অর্থ হলে সে বীজ বপন করবে ইচ্ছা করে বপন হয়ে গেছে এটা বিশাল বড় ফসল হয়ে গেছে যাই কথা আমি ওই লম্বা করে ফেলছি করিমের মধ্যে কোন আয়াতের মধ্যে আছে নামাজিবের নামাজ তিনটা ঘাত আছে যদি তিন ডাকাত নামানে মুসলমানই থাকবে না মুসলমানা থাকবে না অথচ হাত কেটে দেওয়ার কথা বলা হয়েছে এখন এটা বাদ দিয়ে যদি কে ভিন্ন একটাকে এখানে এই জায়গার মধ্যে প্রতিস্থাপন করে নামাজ মাগরিমের নামাজ নামাই না অর্থনৈতিক সচ্ছলতার জন্য তোদেরকে কি করলাম এই সুযোগটা দিলাম আমাদের বাংলাদেশ অর্থনৈতিকভাবে দুর্বল তোরাও নিজের জীবিকার সচ্ছলতার জন্য দুনিয়া স্বার্থিত করতে সে নামাজের অবজ্ঞা করে করে নাই নামাজের প্রতি তার ঘৃণা না নামাজের প্রতি শত্রুতা না অস্বীকার না কিন্তু আমাদের একটু অর্থনৈতিক আসলে এই ফ্যাক্টরিতে কয় রাঘাত পড়বো দুই রাখাত আর দুই রেখাতের সময়টা কাজ করব। এই সময়ের ভিতরে যে কাজ দেওয়া হবে এই কাজের পারিশ্রমিকটা লাভটা কারা পাবে শ্রমিকরা পাবে এই নিয়ম চালু করলে এই নিয়ম মানলে তারা মুসলমান থাকবে অথচ কোরআনের কোথাও নাই যে আসর নামাক এরপরে মুসলমান থাকে না আর কোরআন কি করে দেওয়া হাত কেটে দেওয়া আর সেই জায়গায় যদি যারা এই ভিন্ন বিধান মানে তারাও মুসলমান আমরা মুসলমান কাঁপের মুসলমান বলা তেমনই অপরাধ মুসলমান কাফের বলা যেমন অপরাধ তো কাফের ঈদের আপনি মুসলমান বানাইতেছেন তেমন অপরাধ করতেছেন নিশ্চিত করেও মুসলমান থাকা যায় এদের লাভ হলো না ক্ষতি হইলো একটা কাফের কাফের আখ্যায়িত করলে কুফুরিটা তার পর্যন্ত সীমিত থাকতো আর কাফের কাফের না বলার কারণে পুরা সমাজের মধ্যে মানুষ কাফের হয়ে দিতেছে এখন বুঝেন নেই তারে কাফের তারে সম্মান করতে গালি না দিতে গিয়া তারে নারাজ করতে তারে অসন্তোষ না করার জন্য আপনি পুরো সমাজের কুকুরের মধ্যে ধাক্কা দিয়া দিলেন আর বাস্তবে আমাদের সমাজে ঘটতেই এই সমস্ত লোকগুলির আমরা মুসলমান মনে করতেছি এবং তারা নির্দিদিত করছে না পড়াটা এসে ক্রেডিট মনে করে গৌরবের বিষয়ে মনে করে সম্মানজন বিষয়ে মনে করে নামাজ পড়ুয়াগুলি রে ঘৃণা করে এরে কি বলবেন আপনি হালাল মনে করে সে কি সে কি কাঁপের দিন যে সরাসরি মুখে খালি অস্বীকার করলে হয় না একটা কাক করলেও কি হয়ে যায় কাফের হয়ে যায় করলেও হয়ে যায় দাঁড়ায় বিরুদ্ধে দাঁড়ায় গেলেন সেটা না আরো বড় মারাত্মক অপরাধ হল ইসলামের মধ্যে জেহাদ একটা বিধান আছে না নাই হ্যাঁ এবং কোন জায়গায় করবে এই জিনিসগুলো যুদ্ধ করা আল্লাহ মানুষ তিলুনাফি সবিলকা ফারু ইউকাফি সাবিল ইমানদাররা কেতাল করে আল্লাহর পথে কিতাল করে ততক্ষণ তারা তোমাদের বিরুদ্ধে কি করবে কিতাল করবে কিতালটা কি ছুট্ট খাট্ট বিষয় না বড় একটা মারাত্মক বিষয় মারাত্মক না মানুষের চেষ্টার চূড়ান্ত অবস্থান না এটা না এর চেয়ে আরো চূড়ান্ত অবস্থান আছে আরেকজন কেন হাতটা ইয়ারুদমান তোমাদের দিন থেকে ফিরানোর জন্য তাই আমার শত্রু যদি আমার বিরুদ্ধে তিতাল করে আমার দিনটাকে ছিনে নেওয়ার জন্য তাই এই রক্ষা করার জন্য আমার করতে হবে কি কি বলে সে আমার এই মূল্যবান বৈষয়টাকে চিনায় নেওয়ার জন্য আমি এটাকে রক্ষা করতে হলে আমার করণীয়টা কি তুমিও কি করো কিতাল করো হাতা কোনা ফিট না তাহলে কি থাকবে না না থাকবে না ওনার দিন আর দিন পরিপূর্ণ আল্লাহর জন্য হয়ে যাবে দিন জন্য হয়ে যাবে তখন আমরিকার দিন মানা হবে না রাশিয়ার দিন মানা হবে না বা কারো দিন প্রাপ্তা হবে না তখন দিনটা কারটা মানা হবে আল্লাহটা মানা হবে ঈদ द्वारा पितलर द्वारा द्वारा पितलर द्वारा दिन प्रतिष्ठा आल्ला पा खरस कर दिन प्रतिष्ठा तरिका कुरानिक बयान हो আমার কথা ওই পূর্বের কথা ফির আসতেছি নামাজের মোতাবাত অবলম্বন করার দ্বারা কি হয়ে যায় কাফের হয়ে যায় এই জন্য বলছি যে চরিত্র কোরআনে কারিমে বলা আছে চরিত্র যদি প্রতিস্থাপন করে সেটা বাদ দিয়ে ভিন্নটা নেয় সে হয় না হয় এই দিছে। যদি এমনটা হইতো যে শুধু রসুলের দ্বারা কি হয়েছে এটা ভাবে রসুলের মধ্যে পাওয়া যায় রসুল দেখা গেছেন এখন সে এই তরিকাটা বাদ দিয়ে ভিন্ন তরিকা গ্রহণ করছে সেটাও গুমরাহী হইতো সেটাও কুপুরি হইতো আর দিন প্রতিষ্ঠার এই তরীটা শুধু রসন প্রমাণিত হয়েছে বলে এমন বক্তব্য বা এটা দিয়ে এটা বুঝা যায় বিষয়টা এমন না ইঙ্গিত বুঝা যায় এমন হইল একটু কথাটা দূরবর্তী বা এইটার দাবি হইলো সেটা এমনও না সরাসরি কি বক্তব্য বক্তব্য যে কিতাল করো ফিটনাশে হবে দিন প্রতিষ্ঠিত হবে আর তোমাদের দিন থেকে তোমাদেরকে চিরানোর জন্য কাশেররা কি কার্যকরী যে ব্যবস্থা গ্রহণ করবে সেটা কোনটাই হবে কিতাল আপনারা বলবেন যে তাহলে কাফেররা তো মিডিয়াই আক্রমণ করতেছে অর্থনৈতিকভাবে আক্রমণ করতেছে সাংস্কৃতিক দিক দিয়ে আক্রমণ করতেছে হ্যাঁ এগুলি করতেছে কিন্তু বাস্তব যে আক্রমণের কারণে বাকি আক্রমণগুলি তার ফলদায়ক হইতেছে সেটা হলো কিতাল শক্তিতা তার হাতে শক্তির মাধ্যমে সামরিকভাবে তারা জয়ী এই জন্য তাদের বাকি তোমাদের নিতে হইতেছে মিডিয়ার দ্বারা প্রভাবিত হইতেছে মিডিয়া তাদের নিয়ন্ত্রণে শিক্ষা তাদের নিয়ন্ত্রণে সংস্কৃতি তাদের নিয়ন্ত্রণে বিচার বিভাগ তাদের নিয়ন্ত্রণে যদি সামরিকভাবে শক্তির দ্বারা তোমরা জয়ী হয়ে যাই তোমাদের এইগুলি তারা নিতে ইসলামকে সারা পৃথিবীতে জয়ী করার পদ্ধতি এটাই সব নাচ মুরাদ সাংস্কৃতিক ব্যক্তিও আছে এখানে বুদ্ধিজীবী আছে সেখানে মিডিয়াম্যানও আছে সব আছে ইটার ভিতরে নাচের ভিতরে নাই সব নাচের ভিতরে ডুববে দিনের ভিতরে ডুকবে বাধ্য আর বাধাটা কি পরাজিত হইয়া থাকার এইটা অপদস্থ হয়ে থাকার লাঞ্ছিত হইয়া থাকার অবমাননার শিকার হইয়া থাকার এই বাধাটাই হইল বড় বাধা তখন কতদিন আচ্ছা রসুলের চেয়ে উন্নত ভাবে ইসলামটাকে পেশ করতে পারবে মানে দুনিয়া থেকে আছে উন্নত ভাবে দাওয়াত দিতে পারবে এর চেয়ে উন্নত ভাষাবিদ এর চেয়ে উন্নত সফী আছে তারা ইমাম গ্রহণ করতেছেন এই কারণে আপনি নিজেকে ধ্বংস করে দেওয়ার উপক্রম হয়ে গেছেন যেন ধ্বংস করে দিবেন আমাদের দরদ হচ্ছে বেশি না কম এই পরিমাণ দরদ এই পরিমাণ যোগ্যতা এই পরিমাণ বাস পটতা এই পরিমাণ ইমান আখলা পিছনে কোন লোকগুলির পিছনে খারাপ লোকগুলির পিছনে না না যে লোকগুলি সময় একরমা আবনে আবি জেহেল হয়েছে আমরিবনুল আস হয়েছে আবু সৈসিয়ান হার্ব হয়েছে তুলাই হা আসাদি হয়েছে ইসলামের ইতিহাসের বিশাল বড় বড় নক্ষত্র তারা খালিদি ভিতরে সম্পন্ন আল্লাহ এত নৈকট্য পাউনের মতো মাদ্দাওয়ালা এমন ব্যক্তিগুলির পিছনে রসুল মেহনত করছেন কত বছর তেরো বছর কি হয় না ভিতরে এত বড় দামি জিনিস লুকাইত কিন্তু সেই জিনিসটা ওঠে না উজ্জ্বল করার এটাকে ভাসমান বানানোর এটাকে পরিস্ফুটি করার চেষ্টা রসুল করছেন এই খনির ভিত্তি থেকে এটা লোডাইতেই পারেন না পারে না রস পারে না আসছে মানুষ হলো স্বর্ণের উপর খনির মতো খনি বাকি কি এটা কাদার সাথে মাটির সাথে পাথরের সাথে কিভাবে আছে মিশে আছে আর তেরো বছর মেহনত করছেন এখন ইস্তে কি করতে কিছু হীরা স্বর্ণ রূপ উঠাইতে পারেননি পারেন কিন্তু যখন নাকি মোদিনেতা এসে চাল ধরতেন রাস্তের পুরী দিল নয় লক্ষ বর গমায় কয় লক্ষ তেরো লক্ষ বর্গ তেরো বছরে পারে নাই একটা শহরকে আয়ত্তে আনতে আয়ত্তানবে তো দুর কথা নিজের এই সেখানে থাকতে পারে না দাওয়াতের দ্বারা দিন প্রতিষ্ঠা করে ফেলবেন নিজের মাতৃভূমি যে মাতৃভূমিতে সম্বোধন করে নিজেদের ঝগড়া বাইজা যাইতো নিজেরা মারামারি কাটাকাটিতে লিপ্ত হয়ে যেত হাজির আসবাদ নিয়া সেই বিষয়টার মীমাংসা করেছে রসুন স্লাসন রেডিয়া যাকে এই পরিমাণ মানে সেই ব্যক্তি দিনটাকে ওই ধরনের লোকগুলির মধ্যে দেখি করতে পারলো না প্রতিষ্ঠা করতে পারলো না তেরো বছর না রসোলের চিন্তা না জানতো না রসোল্লার আখলাচের উপর ছিল না কই এত সুবিধা পরিবেশ এত উপযোগিতা থাকার পরে তেরো বছরও যে কাজটা দিয়া পারল না আপনি বলতেছেন রসোল্লা না পারলে কি হবে সে ভালো কারিগর ছিল না আমি সেই অস্ত্র দিয়ে সেই হাতিয়ার দিয়ে সেই উপকরণগুলি গুলি দিয়েই বাইরে ফেলবো কেমন ধরনের বুকামি মার্কা কথা যে আমরা পাই রাখল এখন রসুল পারেনাই কিন্তু আমরা পারবো রসুলের উন্নত কি হয়ে গেলেন রসুল পরবর্তী দশ বছরে যখন সেতালের পদ ধরছেন নয় লক্ষ বর্গমাল এলাকা তেরো বছরে আসেনি নয় লক্ষ সাহাবাহী কেরাম রসুলের এই তরিকাটাই বেড়ে রাখছেন আফ্রিকায় গেছেন নে না সেই ইউরোপে গেছেন কে তারেক জিয়াদ মু এই যে এই সমস্ত অঞ্চল ইসলাম প্রতিশ্রুতি বিনিময়ে মহিনুদ্দিন চিস্তি মাজার বানায় দিতে এখন উনি এই দেশে এসে ভারত উপমাদেশ কি করতেন যুদ্ধই করছিলেন তিনি যুদ্ধই করছেন এই দেশে আর এই দেশে ইসলামটা আসতেই হবে এমনকি কি বুজুর্গের মাধ্যমে সে সময় সময় বাচ্চার সাথে কি করছে যুদ্ধ করছে এখানে এখন বানালেছে ওখানে একটা মাজারের কি একটা মার্কেট মহাস্তানগড় যেমন নাকি মহাস্তান শেষ সময়ে মাহদি আল্লাহ ইসলাম যখন আসবেন ইসা আল ইসলাম যখন আসবেন তখন দিনের উপর আক্রমণটা দার্জালের পক্ষ থেকে কি যে কোন সময়ের নাই কম হবে না বেশি হবে অনেক বিষয় সেই সময় দাজ্জালের মোকাবিলাটা কি দিয়া হবে দাওয়াত ইতাল দার্জাল রে হর্বা মাইরা খঞ্জর মাইরা কি করবেন হত্যা করবেন মাহদিয়া আলাহ ইসলাম এসে দাজ্জালের বাহিনীর বিরুদ্ধে কি করবেন যুদ্ধ করবেন পিতাল করবেন মাহদিয়াল ইসলাম ইসলাম শুরু দিয়ে দিনটা প্রতিষ্ঠিত হলো দিনের প্রতিরক্ষা হলো কিতালের মাধ্যমে পুরাণে কারিম আল্লাপাক বলে দিলেন রসোস্লাম এবং বিভিন্ন পদ্ধতিটা কি যে আল্লাপাক নামাজ ব্যক্তিগত ফরজ করছেন সেটার জন্য তরিকা দিয়ে দিচ্ছেন রসোস্লামের মাধ্যমে সেই তরিকার ভিন্নতা ভিন্ন তরিখা অবলম্বন মুসলমান থাকে না দেখাবাইম সবাই ওই তরিকায় আমল করে গেছে সাহাবাই কালামের এজমাই মানে জমাগত অবস্থানটা এটা হইল উন্মতের জন্য মেয়ারে হক ব্যক্তিগত নাই কি বলছেন সাহাবাইকারের জমাগত অবস্থান দেয় দেখি উম্মতের জন্য আল্লাহ সম্বোধন করে বলছেন অপরাপর মানুষেরা যদি তোমাদের মতো ইমান আনে তাহলে তারা হেদায়ত পেয়ে গেল ইমানের ক্ষেত্রে যে কি মুক্ত অনুসরণীয় এর পরবর্তী আরো ক্ষুদ্র ক্ষেত্রে শাখাগত ক্ষেত্রে সে কি অনুসরণীয়া অনুসরণের মতো ক্ষেত্রে সাহাবাহিকেরাম মাপকাঠি পুরানের কারণ আরো অন্যান্য জায়গার মধ্যে সাহবা মাপকাঠির বিষয়টা আলোচনা হয়েছে সাহাবাহিকেরাম কোনো রিকাটা দিয়ে দিনটাকে সারা পৃথিবীতে রাজি আল্লাহ যখন কি করেন মহাবীর যখন এন্টেকাল করেন তখন ইসলামী রাষ্ট্রের পরিধি কত ঢুকু চৌষট্টি লক্ষ তেষট্টি হাজার বর্গমাইন কয় লক্ষ রসুল সৈমের নয় লক্ষ বর্গমালের সাথে আরো পঞ্চান্ন লক্ষ যুগ হইলো রাষ্ট্রের আনছেন নয় লক্ষ বর্গমাল এলাকা আর চেয়ে বেশি যোগ্যতা সম্পন্ন হয়ে গেল কে সাহাবাইকার বিষয়টা কি এমন বিষয়টা এমন কি তাইলে এমন হলো কেন दिन विजयी बददी दूर हो गई तुम्हारा धरो तुम्हारा सबसे রসুল এই তরিকা কি করছেন দেখা গেছে যে ধরে সেই তরিকা এই তরিকাটা যে যতটুকু বেশি ব্যবহার করে সে ততটুকু বেশি ফল পাবে আর এটার থেকে যতটুকু দূরে থাকবে ততটুকু ফল থেকে বঞ্চিত হবে সারা জীবন চেষ্টা করতে পারবে পারবে না দেখেন আমাদের যে লংমার্চ হয়েছে জামাত ইসলাম এমন একটা অবস্থা নেওয়া চলে আসার পরে সে ক্ষমতা না নিয়ে সরকার না হটাইয়া চলে যাই বিএনপি এমন একটা অবস্থা আসলে সরকার না হটাই ক্ষমতা না নিয়ে আলাদা যাইতো দুনিয়ার কোন রাজনীতির চর্চাকারীরা এই ধরনের সুবিধা হলো কেন দিন প্রতিষ্ঠা করাটা এত বেশি ফরজ মনে করি না যতটুকু ফরজ মনে করি আমাদের নিজেদেরকে কেহ না জানি কিছু মনে করে সেটার থেকে নিজেরা বাঁচানোটা যুদ্ধ মানে আমরা বলছি অহিংসা আন্দোলন আমাদেরটা বৌদ্ধ ধর্মীয় আন্দোলন যদিও অবস্থানটা গ্রহণ করার দ্বারা আমি দিন প্রতিষ্ঠা করে ফেলতে পারবো হয়তো আসলে পারবে না তারপরে পারতো না বাহ্যিকভাবে নিজেরা যেই তরিকায় আসছে সেই তরিকায় সম্ভাবনা ছিল না যে দিন প্রতিষ্ঠা করতে পারবে যাই হোক এরপরে কি হয়েছে মনে করেন আমাদের উপর না জানি কেউ কিছু বলে এটারে এটার থেকে নিজের বাচ্চা মনে করা জরুরি মনে করেছে। এই জন্য ভালাই আমরা ফিরাতে লেগেছি আওয়ামী লীগ পর্যন্ত খুশি হয়ে গেছে এরা অসাধুবাদ জানাইছে যে তারা কি করছে সুন্দর মতো সময় মতো কোথায় দ্বিতীয়ত হইল বাস্তব দিচ্ছি হবে না প্রতিষ্ঠিত হবে না যে এটা আর একটা নগদ প্রমাণ আল্লাহ দেখা যায় দিয়া যে দেখ এটা দিয়া হয় নাই আর হবেও না ছিল মানুষ ভালোবাসতেছিল এমন অনুকূল পরিবেশ পাওয়ার পর পারো এই তরিকায় আবার কোন সময় এমন অনুকূল পরিবেশ এই তরিকায় এই খালবা। ছাগল দিয়ে চাষা ফলে তামাশা করতে পারবা দেখতে দেখা যাবে ফটো তুললে দেখা যাবে কিন্তু কোনো দিন কি হবে না জমিনের তো মাটি যাবে না আর ওখানে বীজ গোপন করলাম এত বেশি লুকঝমাগম হয়েছে কিছুর কারণে একটা কাজের কারণে শুধু আমি বলবো আপনার একমত অনান্না হন রাজীব রাজে হত্যা করে দিচ্ছে এটা একটা সহি রক্ত একটু জমিদের মধ্যে পড়ছে নাপাক রক্ত ছিল এই জমিনটা একটু উর্বর হয়েছে কাফের রক্ত যখন জমিনে পড়ে জমিনটা কি হয় জমিনের মধ্যে যেমন নাকি গোবর দিলে তারপরে ময়লা আবর্জনা দিলে কি হয় উর্বর হয় কাফের রক্ত পড়ে জমিনটা একটু উর্বর হয়েছে এই উর্বরতা দেখতেছি আমরা এখন যদি কিছু বীজ বপন না করা হয় কিছু শহীদ না হয় এই গাছ হইব না ফসল হইব না কিছু কি পরিমানীবনের গাগু রাজনীতি সেই পর্যায়ে পৌঁছতে পারে নাই যারা রাজনীতির ধারে কাছে অভিমানে ছিল না এই সমস্ত লোকদের দ্বারা এই অবস্থানটা হয়ে গেছে কি একটা নিমক খারাম মুখে তো বলতে পারবা কি সবাই বললে ধরে ধরে কি আমি আমার হত্যা বলবো না আমার হকটা বলবো না আমি কাফেরদের আক্রমণ তোমাদের উপর কোন ধারায় চলতেছে সেই জিনিসটা নির্দিষ্ট করে দিচ্ছেন এবং তোমরা কোন ধারায় আগাবে সেই জিনিসটা আল্লাহ বলে দিস তারা যখন চিরদিন তোমাদের বিরুদ্ধে কিতাল করবে তাহলে তুমি মাঝে মাঝে কিতাল করবা তোমারও এটার তৎপরতা থাকবে চিরদিন বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় মুক্তি পনেরো মিনিট উনি কিতালের আলোচনা করছেন ওনার সাথে এক ঘন্টা পনেরো মিনিট উনি শুধু আমিরের আমিরের গুরুত্বের উপর আলোচনা করছেন যে আমির কি হবে না আমি বললাম যে হুজুর এই আমিরের শর্তাটা তো আসলে একদামির ক্ষেত্রে তাই না দিফাইয়ের ক্ষেত্রে তো না এমনই তো বিষয়টা উনি আবার ভালো মানুষ আলহামদুলিল্লাহ খুব চা সাথে সাথেই উনি বলতেন যে হ্যাঁ এই যে পনেরো মিনিট আমিরের গুরুত্ব এই শর্তটা যে আসে না কোন ক্ষেত্রে প্রযোজ্য সেই ক্ষেত্রটা দিচ্ছি করে সেটা হচ্ছে আক্রমণাত্মক যুদ্ধের ক্ষেত্রে আক্রমণাত্মক যুদ্ধ বলা হয় মুসলমানরা তাদের দেশে নিরাপদ কোথাও কোন মুসলমান আক্রান্ত না মুসলমানের ভূখণ্ড কোনোটাই যেখানে ইসলাম প্রতিষ্ঠা ছিল একবার সেখানে আবার কুবুরি প্রতিষ্ঠা হয়ে গেছে বৎসরে একবার হইল মুসলিম খলিফার বা আমিরের তাদের দেশে গিয়া তাদেরকে একটা ধাও দিয়ে আসা তারাইয়া আসা এটা ফরজ মুসলমানদের যুদ্ধের চর্চাটা চালু রাখা আর সেই অবস্থা একেবারে চালাইছে না সময়। এরা পর্যন্ত যা যা শর্ত দেওয়া হয় কোনো আমির অনুমতি নেওয়া শর্ত না আমির অনুমতি না দিলেও সে দেখা করা নিজের দেখা করা নিজের কি আছে জায়ের আছে দলিল রসুল সাল্লিয়া যখন কি করছে হুদাই দিয়ার সন্ধি করছে কোরআসের সাথে আশ্রয় নিতে না। একজন ছিল আবু বাসির ওনার নাম হইল ওতবা কি নামিও তেল আবু বাসির তিনি পলায় মক্কায় চলে গেছে কোনোভাবে মোদিনে চলে গেছে মক্কার সর্দাররা রসুলছে পথে আইসা তাদের সাথে গল্প গুজবের এক সুতায় একজনের থেকে তরবারিটা নিয়েছে নিয়ার সাথে সাথে এর মেরে দিছে দুইজন নিয়ে আসতেছিল একজন মেয়েরা দিচ্ছে আর একজন দেখছে ওই লুক তো প্রথমে হন্ততন্ত হয়ে গেছে দরবারে গিয়ে পড়ছে তখনই তো রসেল বলছে একটা কাণ্ড ঘিটে গেছে তার এই আগমনের অবস্থা দেখেই বোঝা যায় পিছনে সে আসছে এখন রসলি অবস্থা দেখা বলছেন মুসে জানায় না দুষ্ট মানে কি তারা ঘৃণা করতেছে এই ধরনের যদি তার জন্য কেউ থাকতো যদি তার জন্য কেউই থাকতো সে তো যুদ্ধের আগুন জ্বালিয়ে দিতেছে যদি তার জন্য কেউই থাকতো আবার যদি আমারে নিতে আসে আবার পাঠাইবে আর এইবার কালে সুদে আসলে করবে উনি চলে গেছেন এক জংলে জংলায় এই অংশটা আছে সিরতে চলে গেছেন ওখানে গিয়া যখন শুনছে আবু হসি কাফেলা লুট করে কাফেলা লুট করে যুদ্ধ চালায় দিচ্ছে এখান থেকে এই যে তারা অভিযান পরিচালনা করতেছে আমিরের নির্দেশে না নির্দেশ তারা আমির কই খলিফা কই ওই যে ওই লোকটাতে মারলো তিনি কি আমিরের নির্দেশে রসুল তার দিয়ে দিতেন কি দিতেন রসুল দিয়ে দেন নেই কারণ এক ব্যক্তি সে তোমাদের দ্বারা নির্যাতিত হইতেছে সে রক্ষা করার জন্য চেষ্টা করছে ও কেউ নিজেরা রক্ষা করার জন্য চেষ্টা করবে না কোন রক্তের হত্যা করলেে মাওনা থেকে ফির সময়ুমাইয়া জমরি দুইজন বনিকালবে দুই কাঁপের হত্যা করে ফেলছিল না বীরে মাওনা এই জন কুরসাদ কি করে দিচ্ছে কাপের হত্যা করে দিচ্ছে দুইজন কি এখন তাদের কাফেরদের ব্যাপারে ক্ষুব্ধ কেমন মেরা ফেলতে চাইল তাইলে ওই চুক্তিবদ্ধ কাফারের দিয়ে দিয়ে লাগে কিন্তু এই কাফারের কিন্তু রসল কি দেয় নাই ডিও দেয় নাই কেন এবং সাহাবির কাছে না যেমন বলে নাই হয়ে আসা অসহায় আছে রসোল্লা আবদার করছে যে ওরা মক্কায় যাওয়ার দরকার না আপনার এখানে নিয়ে আসেন তারপর আমরা ব্যবসা বাণিজ্য পেট পালতে সক্ষম হই পরে রসোল্লাদ উনি আর আসতে পারেন অন্য তোমরা চলে যাও তাহলে উনি কি আমিরের এটা সৈন্য হইয়া নিল্লা দল ছাড়া হইয়া জাহ্নানের মারাম ছয় ট যে নিচের যে জ ছিল গাগরি টাগরি এই ধরনের হয়তো ছিল এটার সাথে কি করছে উড়নারে গিরা দিয়ে দিছে কাটা দিয়ে দিয়ে দিছে কাটা দিয়ে বিন্দা কি বিবস্ত্র হয়ে গেছে হঠাৎ এটা একটা দেহ মুখ খুলতে চাইনা তার এই পাথা ফিল্লা দেওয়া এটা কতটুকু লজ্জাকর হয়েছে তার জন্য চিৎকার মারছে উনি চিৎকার মুসলমান ছিল জিজ্ঞাসা করছে কি হয়েছে পরে শুনছে মেরালে মেরে ফেলছে সব ইহুদিরা মিললে মুসলমান সব ইহুদিরা মিললে আবার কি করতে। এমন আমা আমা নেই লাগে তোমার রসুল সালাম পুরা মোদিনের মধ্যে যুদ্ধের কি করে দিচ্ছেন অ্যালান করে দিচ্ছেন ঘোষণা করে দিয়েছেন চলো বনিকাইনুকার বাজার গিয়ে ঘেরও আর রসুল হেরে একটু তোয়ার করতেন মানে হেরে একটু যদিও মুনাফেক জানতেন তারপরে মারতেন না আবার তার একটু মাঝে মধ্যে কথা রক্ষা করতেন কারণ তার গোষ্ঠীর সবই মুসলমান জাহিরি ভাবে বেশি কষ্ট দিলে ওরা মনে কি পাইব এই এইজন্য আমাদের নেতা এই জন্যেছে শেষ কাহিনুকা পল্লী উচ্ছেন এই যে একটা ওই যে লুকটা ওই ইউরে মারছে কি করছে আমরা আমরা কিছু কইলাম না মানে তিন আমির শেষ হয়ে যাওয়ার পরে মুসলমানরা কি করছে যে আমির নেই যুদ্ধ নাই চলো মাই খাই এই কাম করছে না নিজের পরামর্শ একজন আমির বানাই নিছে নিজেরা পরামর্শ দিয়ে একজন আমির বোঝাই এখন যুদ্ধের মুখোমুখিও করতাম কি হয়েছে যুদ্ধ করবো না আমিরের ইল তো ইয়া মুসাফের যদি কয়জন থাকে তিনজন থাকে হাদিচের রসুল বসে তোমরা নিজেদের একজন কি বানায় নো আমির উন্মতের বৈশিষ্ট্য এটা যে আমির মানে আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট আমির বা নবী সারা তারা কি করতে পারবে জেহাদ করতে পারবে বৈশিষ্ট্য আর এই বৈশিষ্ট্যটা নিয়েছি বৈশিষ্ট্য ছিল আমির সারা নিজেরাই কি করতে পারে জেহাদ করতে পারে সেই জিনিসটা নিয়ে আমরা এটার কি বানিয়েছি শর্তটা দিয়ে এটার বাদ দিয়ে দিচ্ছি হ্যাঁ আমর বিল মা উম্মতের বৈশিষ্ট্য না সব উম্মতের জন্য ফরক ছিল নুনের কমরে উল্টাই দিছে না ইয়াসহ আবেদ যাসহ আবেদ উল্টাই দিয়েছে না আর কোনোকানদের মধ্যে যে ওয়ান আরো আছে হরস ছিল কি বৈশিষ্ট্য হল অন্যতের জন্য না যে চূড়ান্ত রূপ কীটাল নাহিয়ানের চূড়ান্ত রূপ কোনটা কীটাল এই কীটালটা তারা করতে পারতো না নবীর অধীনে হওয়া ছাড়া অথবা আল্লাহর পক্ষ থেকে কোন আমির নির্ধারণ করে দেওয়া এই জন্য আল্লাহ আল্লাহ একটা বাচ্চা হয়ে আমরা দিতে বা মালিকা তলুতরে তোমাদের জন্য বাচ্চা হিসেবে হয়ে তোমরা যুদ্ধ করো মানে আল্লাহর পক্ষ থেকে কোন নবী অথবা কোন নির্দিষ্ট বৈশিষ্ট্য তো না হ্যাঁ এটার একটা অংশ বৈশিষ্ট্য কোনটা যে আমির সারাও তারা কি করতে পারবে তুমি আল্লাহর আর কাউকে বাধ্য করতে পারো না তুই নিজে একা যখন খেটাল করবে তখন তার আমি কই তার কই একু সুবাহিনু জেনিয়া সব একত্রে যুদ্ধে বের হোক অথবা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাবে কি হোক বের হও এটা তো আমির লাগে না এই আয়াতের ব্যাখ্যাই আবু হরে তাল বলতেছেন আংতুম খাইনাসম বিয়াদুফিল ইসলাম তাদেরকে শিকল দিয়ে বেঁধে নিয়ে আসো তোমাদের দেশে গলার মধ্যে তাদের শিল ছিলা শিকল দিয়া তাদেরকে নিয়ে আসো তোমরা বন্দী পায়াদু হলুফুল ইসলাম পরে তারা ইসলামের ভিতরে ঢুকে ঘটনাটা কি এর অর্থ হচ্ছে তোমরা মানুষের জন্য তো কল্যাণ করো এই জন্য মানুষের কল্যাণে জেহাদের রাস্তায় বের হয়ে যাও গেলে কিছু তো প্রধানত হয় যারা তোমাদের সামনে বাজে বাদাবাদি করে মারামার মধ্যে করতেন ইকা আব্বাস থেকে এটা তফ্সির আসতেন রুহুল মানিতে তফ্সিরে কাবিরে আর এটা এখন মন মতো ব্যাখ্যা করতেছি আমরা যে দাওয়াত খাওয়ার নামইল কি উনি বলছেন যে এই জন্য যে না মুিষ্ট না তারা খেটালের মাধ্যমেও করে সর্ব উচ্চ পদ্ধতিটা তারা কি করে প্রয়োগ করার জন্য উন্মত হিসাবেই তারা প্রাপ্ত নবী লাগবে এই উন্মতের এই অর্থ হইল তারা কি তাদের জন্য না হাসটা তাদের জন্য আর আমরুবিল যে মানে সেটা হল কি ক্ষমতার মাধ্যমে কি করা আমার করা আল্লাহ ইন হুম ফিল আউট তাদেরকে যদি আমি জমিনার মধ্যে ক্ষমতা দেই পালাতা আতা মা রুফ ওয়ানকার যখন তারা একামতে সালাত করে ইাত করে মারুফ সেটা আমরুবিন্ত আমা ব্যাপারে আল্লাপাক বলতেছেন যে তাদেরকে যদি ক্ষমতা দেই তখন তারা কি করে আমরুবিনে তাহলে বোঝা গেল আমরুবিন মারুফের এমন কোন বিশেষ ফর্দ এবং অংশ আছে যেটা ক্ষমতা ছাড়া কি সম্ভব না যদি সব আমরুবিন মারুফ ক্ষমতা ছাড়াই করে ফেলা যায় তাহলে পাকের এই আয়াতের আর কোন অর্থ থাকে তোমার তুমি বুঝো নাই ক্ষমতা ছাড়াও কি পারা যায় কোন আমার যেটা ক্ষমতা দিলে করে সেটা হলো হকুমতের মাধ্যমে তারা আমরা বিমা আর মুক্তি সফির হকুমতের মাধ্যমে ভারস ছিল অন্য উন্মতির উপর কিন্তু যেটা দিয়ে বৈশিষ্ট্য ওইটা দিয়ে আমরা মানে ঠিকই নিজেদের কাজ না করুন আমি সারা করা ছিল